আমাদের স্কুলের যত ছাত্র তাহাদের মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাশুকে না চিনে যে লোক আর কাহাকেও জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া ফেলে সেবার এক নতুন দারোয়া না ছিল একেবারে আনকোড়া পাড়া গায় লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাসুর নাম শুনিল তখনই আন্দাজে ঠিক করিয়া লইল যে এ ব্যক্তিই পাগলা দাশু। কারণ মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা যাইতো যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল কান দুটি অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা ঝাঁকড়া চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণ দেহ খর্বকায় তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তি সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে तक ताहार हाथ पाछोड़ार भंगी देखिया हठात कैन जानी चिंगड़ी मेर कथा मन पड़े नमस्कार गौरव और आपनारा सुनला गल्प पडकस्ट बांगला गल्प पडकस्टे आज के दई बार सुकुमारे द्वित भागे अपनारा सुनबें दासुर पगला दासुके कें चे सकल स्कूल जीवने एक जनकरगला दासू छाते जीवन पागला दासुरा तो आज बड़े तरह पागलामी बजाय रेखे किंबा हारा हो ग বৈষয়িক পরিপূর্ণ সংসারী মানুষ ভাগ্যক্রমে সুকুমার রায়ের পাগলাদাসু কিন্তু বয়সে বাড়েনি সে আজও রয়ে গেছে তার সেই স্কুলে তার সেই বন্ধুদের সঙ্গে তাই আজকের এই এপিসোডটি আমি দিলাম আমাদের এবং আপনাদের সকলের সেই স্কুলের বন্ধুদের নামে সেই পাগলা পাগলাদাসুর নামে তাহলে আসুন আজ পড়ছি দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হা করে ছুটে আসলো। ডাকাতে ধরেছিল বলিস কী রে ডাকাত না তো কি বিকেলবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফেরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনার শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল। চুপ করে দাঁড়িয়ে থাক নড়াম করে তোর মাথা উড়িয়ে দেবো তাই সে ভয়ে আড়ষ্ট্র হয়ে রাস্তার ধারে প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কাম ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসদ যে এয়ার করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কদো গলায় বলে উঠল আমি কি করব। আমার ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধহয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকুড়ি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতি সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার এর আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্টা যখন বললে ওটা তো জুতুর ফস্কা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বললে যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্যে আমাদের আর কিছু শোনাই হলো না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলা দাসু একগাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বইটই ফেলে খেঁ খেঁ খেঁ খেঁ করে হাসতে হাসতে হাসতে হাসতে একেবারে মেঝের ওপর বসে বলল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একবার চিত হয় একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো তার হাসি চলছে সবাই ভাবলে ছোড়াটা খেপিয়ে গেল নাকি যা হোক খুব খানিকটা হুঁটোপুটির পর সে ঠান্ডা হয়ে বইটই গুটিয়ে বেঞ্চের ওপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাস ছিলে কেন দাসু নবীনকে দেখি বলল ঐ ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘন্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিকফিক করে হাসতে লাগল ইফিনে ছুটির সময় নবু দাসুকে চেপে ধরল কিরেদ বড় যে হাসতে শিখেছিস দাসু বললে হ্যাঁ হাসবো না তুমি কাল ধুনচি মাথায় দিয়ে রকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি নিজে দেখো দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে কিরকম ধুঞ্চি মাথায় নাচছিল মনে দাসু বললে তাও জানো না ওই কেসটা আর জগাই না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করুই বল না দাসু বললে কালকে সেটাদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সবাই দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনচির কি একটা চাঁপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিট দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বলল তুই তখন কি করছিলি দাসু বললে তুমি তখন মাথায় থলি খেলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছড়ে লাপাচ্ছিলে দেখে আমি বললাম ফের নরবি তো দরাম করে মাথা উড়িয়ে দেবো শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমাক সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্চনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছি দাসু বললে দুর্বো কা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেসটা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র শিকারি বেড়ালের মতো ফুলে উঠল। কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পর দিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হনহন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় এসটা দূর থেকে তাকে দেখে কোথায় সরে পড়েছে তাই তাকে আর পাওয়া গেল না তখন নবীন বললে ওই দাসুটাই সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে ইহ ছোকরা তুমি সব জানো নাকি দাসু বললে না সব আর জানবো ইংরেজি জানি। ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে সব সে তুমি তার কিছু জানো কিনা দাসু বললে ঠেঙ্গায়নি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বললে খুব অল্প মেরেছে না তুমি কথাখানি শুনে দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটু লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কিরকম মারলে পরে লাগে দাসু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বলল বললো এবার হেডমাস্টার মাসে তোমায় যেরম বেতে মেরেছিলেন সেই রকম এই কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান মোলে চিৎকার করে বলল দেখ বেদব ফের জ্যাঠামি করবি তো চাপ কি লাল করে দেব কাল তুই সেখানে ছিল না আর কি কি দেখেছিলি সব খুলে বলবে কিনা সে একটু হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন ভীষণভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আচর কামর সে এমনি চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হা করে তাকিয়ে রইলাম মোহনবোধের স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেড়ে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতোমতো খেয়ে কেমন যেন লড়তেই পারল না তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিট করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এই এই এ তো ঢে রাস্তে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাশুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেসটাকে জিজ্ঞেস করা হয়েছিল আরে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বলে। ওই দাসুটাই তো শিখি ছিল করতে আর বলেছিল তাহলে একশে জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি না কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলুম হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাষ জিলিপি পাবি दासु की सत्य सत्य पागल सुनल दासुर गल्प पडकस्ट जदि भलगे थे शुरान अपने स्वन ए बधुबान अपन प्रियो गल्प जदिरा गल्प पडकस्टे चान अवश्य लिखे पाठान ता छाड़ा अपन बाड़ी निजस्व रेकर्ड करा जब कविता छोट गल्पे ताओं के पाठान पचंद सही हम से उठबे बांगला गल्प पडक वेबसाइटे बांगला गल्प फ्रेंडसन टी তাহলে শুনতে থাকুন বাংলা গল্প পডকাস্ট পরের পার রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব নমস্কার